নাফি রহমতুল্লাহ আলহি হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রদেল্লাহ তাহু একদা তীব্র শীত ও বাতাসের রাতে সালাতের আজান দিলেন অতপর ঘোষণা করলেন প্রত্যেকেই নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও অতপর তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মোয়জ্জিনকে কথা বলার নির্দেশ দিতেন প্রত্যেকে নিজ নিজ আবাসস্থলে সালাত আদায় করে নাও